অলস মেয়ে আর কর্মঠমে। অনেক দূরের এক গ্রামে একটা বাড়ি ছিল আর সেই বাড়িতে থাকত এক দম্পতি তাদের দুজনেরই আগের পক্ষের একটি করে মেয়ে ছিল ভদ্রমহিলা তার মেয়েকে খুব ভালোবাসত সে তাকে নতুন জামা কিনে দিত আর কোনোদিন কোনো কাজ করতে বলত না তাই তার মেয়ে প্রচণ্ড অলস হয়ে গেল সে সারা দিন শুধু বসে থাকত আর নিজের প্রশংসা করতে থাকত আর অন্যদিকে ভদ্রমহিলা তার সঙ্গে খুবই দূর ব্যবহার করত বসে কিন্তু মা আচ্ছা মা? মেয়ে কে দিয়ে বাড়ির সব কাজ কোনো অভিযোগ করত না সে একই কাজ বারবার করতো তবুও ক্লান্ত হতো না তার বাবা সবকিছু দেখত মেয়ের জন্য তার খুব কষ্ট হতো কিন্তু সে কিছুই করতে পারতো না যত দিন আমি আমি তোমাকে কিছুই দিতে পারলাম না না, বাবা মন খারাপ করো না তুমি সারা জীবন আমায় ভালোবেসেছো খেয়াল রেখেছো। এখন এটা আমার দায়িত্ব যে তোমার সেবা করা আমি কাজ করে অনেক টাকা উপার্জন করবো এখন সময়টা খারাপ যাচ্ছে কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে তারপরে ও যেটা রোজগার করে আনবে সেটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে ভোগ করব আমাদের আর কোন কষ্ট থাকবে না খুব সুখে থাকব আমি আর আমার মেয়ে তুমি ঠিকই বলেছো कारण तुम्हारा क्यों ओहो पोर छोट्ट हाथ और पा कि भीषण चिंता था क्या कर ले बुझी और सौंदर समस्त नष्ट हो जाए আর তাছাড়া তোমার অত সুন্দরী নয় তাই ও যে কোনো লোকের সমস্ত কাজ করতে হবে না বাবা আমি কাজ করতে চাই দায়িত্ব অবহেলা করলে কেউ কিছু পায় না চিন্তা করোনা তুমি আমাকে সঠিক শিক্ষা দিয়েছ আমার বিশ্বাস দিল না কিন্তু মেয়েটির তাতে কোনো রকম রাগ হল না নিজের খেয়াল রেখো মা আর মনে রেখো কেউ সাহায্য চাইলে তাকে না বলবে না আর নিরলস যে কাজী করবে দিনের পর দিন সে হেঁটে চললো কিন্তু কাউকে দেখতে পেল না কিন্তু ও সে আশা ছাড়ল না তার মনে ছিল যে তার বাবা কি বলেছিল কেউ সাহায্য চাইলে তাকে না বলবে না আর কেন আমি কিছুতেই হাল ছাড়ব না আরো কিছুটা এগোতেই সে দেখতে পেল একটা কথা বলা গাছ গাছটা একেবারে শুকিয়ে গেছিল मन हम क्यों तुम शुकनो डाल फेलते सहा बदले तुम उपकार करब ओ निश्चय मेटी गाचे उठे हाथ दिए सब शुकनो डाल भेगे फिल সে সমস্ত শুকনো ডালপালা ভেঙে ফেলে গাছটাকে পরিষ্কার করে দিল যাতে সেখানে আবার নতুন করে ফল পাতা ফুল জন্মাতে পারে আর গাছ তাকে ধন্যবাদ জানালো আর মেয়েটি আবার এগিয়ে চললো কিছু দূর এগিয়ে সে দেখল একটা মরণাপন্ন আঙুলতা ঠিক তার পাশেই সে একটা অদ্ভুত কোদাল দেখতে পেল আঙুললতা মেয়েটিকে বলল সোনা তুমি আমার গোড়াটা একটু খুঁড়ে দেবে কোদাল দিয়ে কুপোতে শুরু করলো আর কুপিয়ে চললো যতক্ষণ না তারা করছে ও ঠিক আছে এটা সেরে যাবে তোমার প্রয়োজন তাই তোমাকে সাহায্য করছি আঙুল লতা তাকে ধন্যবাদ জানালো আর মেয়েটি আবার গিয়ে চললো কিছুটা যেতেই সে একটা ভাঙা উনুন দেখতে পেল আর উনুনটা তাকে ডাকতে লাগল শোনো মে, তুমি কি আমাকে পরিষ্কার করে দেবে বদলে আমি তোমার অনেক উপকার করব। মেটি দেখলো যে উনুনের গায়ে ফাটল ধরেছে সে কিছুক্ষণ ভাবলো? আর তারপরে খানিকটা কাদা মাটি এনে নিজের পা দিয়ে ভালো করে মেশালো আর সেই মাটি দিয়ে উনুনের ভরে দিল। তখন উনুনটা আমি জল দিয়ে ধুয়ে ফেলবো সব তোমার প্রয়োজন ছিল তাই সাহায্য করতেই হতো মেয়েটি আবার এগিয়ে চললো কিছুটা দূরে ও একটা ভাঙা কুয়ো দেখতে পেল কুয়োটা তাকে বললো ও এই তুমি পরিষ্কার করে দিল ও হো তোমার জামা নষ্ট হয়ে গেল সেটা ঠিক আছে আমি জামা ধুয়ে নেব। তোমার প্রয়োজন ছিল তাই সাহায্য করতেই হতো তুমি আমার চুলগুলো ছেতে নদীতে আমাকে স্নান করিয়ে দেবে বদলে আমি তোমার একটা উপকার করবো কিন্তু আর মেয়েটি তাই করলো তখন কুকুরটাকে বেশ খুশি আর সুন্দর দেখাচ্ছিল সে মেয়েটিকে ধন্যবাদ জানালো আর মেয়েটি নদীর রাতটা এখানে থাকতে পারি তুমি কোথায় যাচ্ছ আমি কাজের খোঁজে বেরিয়েছি আচ্ছা তাই নাকি তুমি এখানে কাজ করছো না কেন এখানে সাতটা ঘর আছে রোজ ছটা ঘর ভালো করে পরিষ্কার করতে হবে কিন্তু মনে রাখবে। তুমি ঘরে ঢুকবে না তুমি আছো আমি সত্যি কৃতজ্ঞ ধন্যবাদ যেমন বললেন সেরকমই করব। মেয়েটি তাই করলো রোজ সকালে সে ঘুম থেকে উঠে ছটা ঘর পরিষ্কার করে আর সাত নম্বর ঘরটা সে কখনো দেখেইনি। এক বছর কেটে গেল আর মেটি প্রচুর টাকা রোজগার করলো এবার তার যতদিন আমি এখানে কাজ করছি আমার দায়িত্ব আপনাদের নির্দেশ মানা তোমার সততায় আমরা সত্যি খুব খুশি হয়েছি মুগ্ধ হয়েছি তোমার কাজ দেখে এখন এসো আমার সঙ্গে তোমায় কিছু পুরস্কার দিতে চাই পরীরা মেয়েটিকে সাত নম্বর ঘরে নিয়ে গেল ঘরের ভেতরে ছিল স্তূপাকৃত সোনা আর রূপর মুদ্রা যাও মুদ্রার উপরে গড়াগড়ি দাও যেগুলো তোমার গায়ে আটকে যাবে সেগুলো তোমারই হবে মেয়েটিকে যা বলা হল সে তাই করল প্রথমে সে গেল সোনা স্তূপের ওপর আর তারপরে গেল রূপোর স্তূপে সে তারার মতো ঝকমক করছিল কারণ ওই মুদ্রাগুলো তার গায়ে আটকে গেছিল ও পরিদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো আর ফেরার পথে তার আবার ওই কুকুরটার সঙ্গে দেখা হলো যাকে সে স্নান করিয়ে দিয়েছিল কিন্তু কুকুরটার গায়ে এখন লোমের বদলে ছিল মুক্তোর গয়না এসো মেয়ে আমার প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করেছিলে এসো তোমার যত ইচ্ছা তত মুক্ত নাও মেয়েটি যতগুলো পারল মুক্ত পরে নিল আর কুকুরটাকে ধন্যবাদ জানিয়ে সে এগিয়ে গেল কিছু গিয়ে তার সেই কুয়োর সঙ্গে দেখা হলো যাকে সে পরিষ্কার করেছিল এসো মে তুমি আমায় সাহায্য করেছিলে জল খেয়ে নিজের কৃষ্ণা মেয়েটা পথিকদের জন্য কুয়োর পাশে অনেক যোগ রাখা ছিল মেটি একটি জগ জলে ভরে নিয়ে নিজের পিপাসা মেটালো আর কুয়োকেও ধন্যবাদ জানিয়ে সে এগিয়ে চলল কিছুটা দূরে গিয়ে সে উনুনটাকে দেখতে পেলো যেটাকে সে মেরামত করেছিল এসো মেয়ে আমার প্রয়োজনে তুমি আমায় সাহায্য করেছিলে এসো এই টাটকা রুটি আর কেক খাও তখন মেয়েটি পেট ভরে খেল আর বাবার জন্যে সঙ্গে করে কয়েকটা নিয়েও নিল তারপর সে উনুন কে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল কিছুটা এগিয়ে সে ওই আঙুর লতাকে দেখতে পেল যার গোড়া সে কুপিয়ে দিয়েছিল এসো মেয়ে আমার প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করেছিলে এসো যত ইচ্ছে আঙুরের রস খাও তখন মেটি যত ইচ্ছে তত আঙুরের রস খেয়ে বাবার জন্য সবুজ পাতা আর রসালো ন্যাসপাতিতে ভরে আছে এসো মেয়ে আমার প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করেছিলে এসো তাজা নাশপাতি খাও মেয়েটি যতটা পার্লো ন্যাশপাতি খেলো আর বাবার জন্যও নিয়ে নিল গাছকে ধন্যবাদ জানিয়ে সে দৌড়ে গিয়ে ধনী মেয়েকে দেখে অবাক হয়ে গেল মা দেখল যে মেয়েটি মাথা থেকে পা পর্যন্ত সোনা আর রূপ দিয়ে মোড়া আরো অনেক কিছু রয়েছে তার কাছে এর পরে কি হলো সে তার মাকে গুরুত্ব না দিয়ে বাবাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল সব মা যে তার স্বামী তাকে আর কিছুই দেবে না সঙ্গে সঙ্গে সে তার মেয়েকে বলল যাও কোনো ধনী পরিবারে কাজ খুঁজে নাও আর আমি তোমার আর কোনো কথা শুনবো না মন দিয়ে শোনো ওর থেকে বেশি রোজগার করতে হবে তোমাকে তোমার প্রতিমার ভরসা আছে ও এনেছে মুক্ত তুমি আনবে চুনি মেটি মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল একটি উপকার করবে বলছো তুমি আমি আমার সুন্দর পরিষ্কার হাত পা করতে পারবো না তোমার ডাল ফেলার জন্য তুমি যা ইচ্ছে আমায় বলতে পারো সে আবারে গিয়ে চললো গিয়ে সে তার একটা উপকার করবে ও হো তাও আবার এই কড়া তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো আর যা ইচ্ছে তাই দাও কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না বুঝলে আরো কিছুটা যাওয়ার পর সে একটা কুয়া দেখতে পেলো আর কুয়া তাকে বললো তাকে পরিষ্কার করে দিলে সে তার উপকার করবে জলে ভর্তে একটা কুয়ো আমার পরিষ্কার হাত আমি নোংরা করতে পারবো না আমার পরিষ্কার হাত পা নোংরা করতে পারবো না কিছুটা যাওয়ার পর ও একটা বাড়ি দেখতে পেলো আর জিজ্ঞেস করলো ওখানে ও রাতটা কাটাতে পারবে কিনা এটা ছিল সাতটি বাড়ি আগের মতোই পুরীরা তাকে বলল যে সে এক বছর এখানে থাকতে পারে আর ছটা ঘর তাকে পরিষ্কার করতে হবে এটা কিন্তু মনে রেখো সাত নম্বর ঘরে তুমি ঢুকবে না কখনো না মেটি রাজি হয়ে গেল রোজ সকালে ঘুম থেকে উঠে সে ছটা ঘর পরিষ্কার করত কিন্তু সাত নম্বর ঘরটা নিয়ে সে এতটাই উৎসুক হয়ে পড়ল যে সে ঘরে ও ঢুকেই পড়ল ঘরের ভেতরটা অন্ধকার ছিল সোনা আর রুপোর বদলে ঘর ভর্তি ব্যাঙ আর মু ছিল। এমন ভাবে ওরা কামড়াল যে সারা শরীর তার ক্ষত বিক্ষত হয়ে গেল না আরো কিছুটা যেতেই সেই কুয়োটাকে দেখতে পেল যেটাকে সে পরিষ্কার করতে রাজি হয়নি জল খাওয়ার জন্য সে নিচু হতেই জল আরও নিচে নেমে গেল আর তার হাত সেখানে পৌঁছলো না আরো কিছুটা যাওয়ার পর তার উনুনের তার হাতটা গেল। আরো একটু দেখতে পেল যার গোড়া সে দেয়নি তার খুব পিপাসা পেয়েছিল কিন্তু লতা তাকে আঙুরের রস খেতে দিল না আরো এগিয়ে গেল সে একটা গাছের সঙ্গে দেখা হলো যাকে সে সাহায্য করেনি গাছটা সবুজ পাতা আর তাজা ন্যাসপাতিতে ভরেছিল কিন্তু যেই ও ন্যাসপাতি পারলো গাছটা আরো লম্বা হয়ে তার নাগালের বাইরে চলে বাড়ি ফিরে এসেছে এবার দেখলে অলসতা কোনো ফল দেয় না পুরস্কার পায় এই বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না তোমরা চলে যাও মা আর মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল বাবা আর তার কর্মঠ মে সুখে শান্তিতে বসবাস করতে লাগল